আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনুসরণের আরো কিছু সুফর নিয়ে এ পর্যায়ে যে সুফল গুলো করব তার মধ্যে প্রথমটি হচ্ছে সুন্নতের অনুসরণ করলে ফরজের যে ঘাটতি রয়েছে সেটা পূর্ণ হবে কারণ ফরজের ঘাটতি নফুল ছাড়া কখনো পূর্ণ করা যায় না এই ব্যাপারে আর যদি তার সালাতে যদি ফাসাদ থাকে তার সালাদ যদি নষ্ট হয় তাহলে সে ব্যর্থ হবে হম এবং রসুল বলেন যে যদি তার ফরজের মধ্যে কোনো ঘাটতি থাকে তার সমস্ত আমল হিসাব করা হবে যদি যে কোনো ফরজ হ্যাঁ আমলের মধ্যে ঘাটতি থাকলে তার নকল দিয়ে পরিপূর্ণ করা হবে আর নফল এটা রসুলের আদর্শের অধীনে পড়ে হ্যাঁ যে রসুল সেই ব্যাপার উৎসাহিত করেছেন অনুসরণে আপনার কি হয় সুন্নত অনুসরণ করে তাইলে তার উপরে যে এটা আছে গুরুত্বপূর্ণ ফরজ বা আজীবী সেটার অনুসরণ অবশ্যই করবে তখন সে কখনো আজীবী ঘাটতি করবে না ফরজে কখনো ঘাটতি করবে না আর যদি এটা করতে পারে তাইলে আল্লাহ নিদর্শনের আপনার সম্মান নিদর্শনের সম্মানের চেতনা তার মধ্যে জাগ্রিত হবে আর এতে করে তার তার অন্তরটা উজ্জীবিত হবে আল্লাহর আনুগত্যের ব্যাপারে হম তখন হ্যাঁ সে অন্তরের মধ্যে সে শক্তি পাবে অন্তঃা সত্য থাকবে আল্লাহর এবাদত করার ক্ষেত্রে আর যে ব্যক্তি শূন্যতের প্রতি অবহেলা করবে সে ফরজের মধ্যে অবহেলা করার সম্ভাবনা তার অনেক বেশি রয়েছে তাইলে শূন্যত অনুসরণের মধ্যে মানুষ নিজের যে প্রাণ পেয়ে যায় আল্লাহর এবাদতের ক্ষেত্রে ৬ নম্বর যে সুফল সেটা হচ্ছে একজন মানুষ শূন্যতের অনুসরণ করলে সে বেদাত থেকে দূরে থাকে কারণ কোনো বান্দা যদি শূন্যত্বের অনুসরণ করে থাকে শূন্যতের ব্যাপারে উৎসাহী হয়ে থাকে তাহলে থেকে অনেক দূরে অবস্থান করে তাই এই আপনার সুফলটা আমরা সুন্নত অনুসরণের মধ্যে পেয়ে যাই এছাড়া শূন্যতের অনেক সুফল রয়েছে সেগুলো বলে শেষ করা যাবে না পরিশেষে আপনার এই দুইজনের বাণী এ সম্পর্কে বলে আমরা শেষ করবো বললেন যে ফকুল্লোল যে ব্যক্তি অনুসরণ করবে রসুলের অনুসরণ করবে যে ব্যক্তির জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন আল্লাহ তাকে সুপথ দেখাবেন এবং আল্লাহ তাকে তার সহযোগিতা করবেন আল্লাহ তাকে রেজিক দিবেন এটাই হচ্ছে আপনার সেটার বিশেষ সুফল এবং তার ছাত্র এবং কয়িম রহমতুল আলী বলেন যে ব্যক্তি কিতাব এবং সুনার অনুসরণ করবে কোরআন সূন্যার অনুসরণ করবে এবং সে নিজের থেকে দূরে থাকতে পারবে এবং মানুষের সন্তুষ্টি অর্জন থেকে দূরে থাকতে পারবে এবং নিজের হ্যাঁ অন্তর দিয়ে সে আল্লাহর থেকে ধাবিতে হবে তখন সেই হচ্ছে সত্য সত্যপথর অনুসারী এবং সেই সকল কাম হবে এতে কোনো সন্দেহ নেই আল্লাহ জিলাম সুনের সুন্দর অনুসরণ করার আমাদেরকে তোফিক দান করুন হ্যাঁ সেটা বলেই আমরা শেষ করব করবো ওসল্লাহ আলী আহমদি হ্যাঁ